আসসালাম আলাইকুম রহমতুল্লাই ওবরকাতি আলহামদুলিল্লাহ ওসলাত রসুলহ করিমাইস আজমাইন بعد ওসলিম দূরেরও কাছের যে সমস্ত সুদী দর্শক যারা আমাদের সাথে পিস অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা কোরআনুল করিমের পেসা কোরআনের ঘটনা আর সর্বোত্তম ঘটনা হচ্ছে ইউসুফ আল ইসলামের ঘটনা আমরা অনেক সময় ইউসুফের ঘটনা না ভাবে শুনেছি কিন্তু এর থেকে শিক্ষা হয়তো বা করে নিতে পারিনি আর আজকে আমরা ইউসুফ আলিসমের কিসাকেও শুনবো তার থেকে কী উপদেশমালা রয়েছে সেগুলিও আমরা জানতে চেষ্টা করবো নিশ্চয়ই হয়তো গত পর্বের অনুষ্ঠান আপনারা দেখেছেন আপনাদের মনে আগ্রহ আছে আচ্ছা ইউসুফ তো কি বেছে নিয়েছিলেন তিনি পাপ করবেন না অন্যায় জড়াবেন না তিনি বলছি আল্লাহ আমাকে এরা যেই অপরাধের দিকে ডাকছে তার চেয়ে বেটার আমাকে তুমি জেলখানেই দিয়ে দাও তুমি আমাকে ওদের ষড়যন্ত্র হতে হেফাজত করো এরপর ইউসুফ আল ইসলাম কোথায় গেলি সত্যি কি জেলে গেলেন আর গিয়ে সেখানে কি করলেন না কোথায় গেলেন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে চলুন আজকে আমরা অতিথিদের কাছ থেকে জেনে নিই জানার আগে পরিচিত হয়নি অতিথির সাথে প্রথমেই আমার ডান্তিক আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ ডক্টর ফদক আর আবদুল্লাহ এবং আমার উপিষ্ট আছেন বিশিষ্ট আলমেশ এবং আমার সর্ববামী উপজফর বিন মাসি সমানিত শুনি বলছিলাম যে ইউসুফ তিনি কোথায় গেলেন চলুন আমরা আমাদের অতিথি ডক্টর আবদুল্লা জাহিমের কাছ থেকে শুনি আলা জি ঠিকই বলেছেন ইউসুফ বললেন যে আল্লাহ বিপদে পাপের পথে যাওয়া জেল আমার জন্য ভালো তখন আল্লাহ তালা বলেন তখন ওই আজিজে এ মেসর এবং সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে ইউসুফের বিষয়ে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে নৈতিক অবক্ষয়ের কারণে তার অপরাধীদের শাস্তি দিতে পারলেন না পারিবারিক বিষয় ঠিক আছে ইউসুফকেই জেলে দেওয়া হলো। একটা অভিযোগ করেই জেলে দেওয়া হলো তার ব্যাপারে কিছু একটা ছোটো অভিযোগ এনে তাকে জেলে দিয়ে দেওয়া হলো একভাবে আল্লাহ তালা তাকে হেফাজত করলেন এরপরে কি হলো আল্লাহ বলছেন দেখালামা হসনা ফাতে দুই যুবক তার সাথে জেলে ঢুকলো। দুই যুবক স্বপ্ন দেখলো এক যুবক বলছে ইউসুফ তোমাকে তো দেখে খুব নেকার মানুষ মনে হয় দেখেন সততার একটা গুরুত্ব রয়েছে তারা কিন্তু অবিশ্বাসী মিশরের মানুষেরা তখন পোত্তলিকতার ধর্মে বিশ্বাসী তারা বিভিন্ন দেব দেবতার পূজা করে তারা ইউসুফ আলাহিসামের ধর্ম মানে না কিন্তু তার ভিতরে যে সততা তিনি যখন সৎ মানুষ এটা তাদের আকৃষ্ট করেছে তখন বলছে যে আমাদেরকে বলেন আমরা দুইজনের দূরে স্বপ্ন দেখে ফেলেছি একজন বলছে আমি স্বপ্ন দেখেছি যে আমার মালিককে আমি মতপান করাচ্ছি আর একজন বলছে আমি স্বপ্ন দেখলাম যে আমি মাথার উপরে রুটি নিয়ে যাচ্ছি আর পাখিরা রুটিগুলো খাচ্ছে আমাদের স্বপ্নের ব্যাখ্যা কি একটু আপনি বলেন তো ইসুফ আলাহ সাল্লাম চট করে ব্যাখ্যা পড়লেন না ইসুফ আল্লাহ ব্যাখ্যার আগেও কিন্তু আল্লাহর দিনের দাওয়াত দিলেন তিনি বলেন দেখো আমাকে তোমরা সৎ দেখছো কারণ আমি তো পোত্তলিকতার ধর্মে শিরিকের ধর্ম বিশ্বাস করি না আমি তো উহিদের ধর্ম পালন করি আমাদের তো উচিত নয় যে আল্লাহর সাথে কাউকে সিরিক করা কিন্তু মানুষ সেটা বোঝে না দেখো এই যে তোমরা দেব দেবতার ডাকো এগুলো তো এক একটা নাম দিয়েছো উপাতে দিয়েছো অমুক দেবতা অমুক দেবতা অমুক আল্লাহর প্রিয় অমু ক্ষমতার মালিক অমুক এগুলোর সব নাম ইনহা ইল্লা আসমা তুমো হা আল্লাহ এগুলো কিচ্ছু বলেনি এক আল্লাহর এবাদত করো আবার বুঝালেন। আর বাবু মুখুন আয়রুন আমিল্লাহুল ওয়াহেদুল কাহার তোমরা নানান প্রভুর কাছে যাও এর কাছে উপাসনা করো ওর কাছে চেষ্টা করো ওর কাছে মানত করো ছুটে বেড়ানো ভালো না এক মাহবুদের আবাদত করা ভালো ওই লোক দুটো কিন্তু ব্যাখ্যা জানতে চাচ্ছে কিন্তু ব্যাখ্যা বলার আগেই তিনি বলে নিলেন আমি ব্যাখ্যা দেরি করব না তোমাদের খাবার আসার আগে ব্যাখ্যা বলে দেব তার আগে একটু কথা শোনো কীভাবে ব্যাখ্যা জানলাম কিভাবে সৎ হলাম কীভাবে পবিত্র হওয়া যায় তাহিদের দাওয়াত তিনি দিয়ে নিলেন এরপরে বললেন যে শোনো এবার তোমাদের ব্যাখ্যাটা বলি তোমাদের একজন স্বপ্ন দেখেছো ছিল আর তুমি যে দেখেছ মাথার উপরে রুটি বয়ে বেড়াচ্ছ তোমার কিন্তু শাস্তি হয়ে যাবে তোমাকে শুলে চড়ানো হবে তুমি মৃত্যুবরণ করবে শুলেই তোমাকে রাখা হবে পাখিরে এসে তোমার মগজ শুকরে টুকরে খাবে ইউুফ বললেন দুইজন একজন তো শাস্তি পাবে ফাঁসি হয়ে যাবে মগজ রেখাবে খাবে পাখিরা আরেকজন তো আবার পুনরায় চাকরিতে ফিরে যাবে তাকে বললেন তুমি যখন চাকরিতে ফিরে যাবে তোমার বাচ্চাকে তোমার মালিককে বলবে আমার ইউসুফ কিন্তু নিরাপরা আমার কথাটা তাকে বলো আমার দেখলে তো আমি তোমাকে বললাম স্বপ্নের আমি সৎ আমি নিরাপরাধ আমাকে বিনা দোষে মিথ্যা অভিযোগে দিয়েছে বিষয়টা বাচ্চাকে জানিও কিন্তু আল্লাহর ইচ্ছা ওই লোকটা মুক্তি চাকরিতে ফিরে গেলো কিন্তু বাচ্চার কাছে বলতে ভুলে গেল। ধন্যবাদ আপনাকে সুন্দর পৃষ্ঠা বলার জন্য সম্মানিত স্মৃতি দর্শক শুনলাম ইসুফ তার সততাকে রক্ষার জন্য ইমানকে বাঁচাবার জন্য শৈতানের ষড়যন্ত্র হতে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছি না তুমি আমাকে এদের ষড়যন্ত্রকে বাঁচাও আমার জন্য জেলের নির্জন কুটিরটা দিয়ে দাও সেখানেই আমি যাই তবু আমি এই অপরাধে জড়াতে চাইনি আল্লাহ রবুল্লা আলমিন তাকে সেভাবে বাঁচালেন জেলে নিয়ে গেলেন কিন্তু ঝেলে গিয়ে ইউসুফ কী করলেন তার সততার প্রমাণ দিলেন তারপর কি হতো আমরা তো ঘটনা শুনলাম এবার আমরা এই ঘটনা থেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করো প্রথমেই শেখ মুজাফর ইউসুফ আলাইকালাতসাল্লামের জেলে যাওয়া ছিল কল্যাণ মূলত বড় ধরনের কল্যাণ আল্লাহর ফায়সালা যেটা হয় সেটাই মেনে নিতে হয় ওখানে মমিন জীবনের কল্যাণ রয়েছে তার প্রমাণ তিনি একটার পর একটা পেয়ে গেলেন দ্বিতীয় একটা বিষয় নবীগণ যেখানেই থেকেছেন সেখানে তাদের মূল কাজ করেছেন তাওহিদের দাওয়াত তিনি সেখানে গিয়েও দিচ্ছেন যদিও দুইজন যুবককে পেয়েছে প্রথমে তিনি দিলেন তাওহিদের দাওয়াত দ্বিতীয় কথা বললেন যে মূর্তি পূজা ছাড়ো এখানে একটা শিক্ষা আমাদের মধ্যে রয়েছে বিপদগ্রস্ত হলেও তার পরিসরে তিনি দাওয়াত দিয়ে যাবেন সর্বাবস্থা সর্বাবস্থায় একটা হাদিস পাওয়া যায় রসুল্লাহ সাল আলী ও সাল্লামের সাহাবিদের একটা আধাত ছিল অভ্যাস এবং তিনি শপথ নিতেন আমরা যেখানেই অবস্থান করি সেখানেই হকের দাওয়াত দিয়ে যাব। তাহলে এই কাজটা যে নবিরাসুলদের ছিল এবং নবীরাসুলগঞ্জে এই দাওয়াতি কাছে অভ্যস্ত ছিলেন তা প্রমাণিত হয় সব জায়গাতেই আল্লাহ রাবুল আলম আরেক জায়গায় বলছেন স্রয় নখালের মধ্যে প্রত্যেক নবী রাসুলের মূল টার্গেট ছিল তাগুত থেকে মানুষকে বিরত রাখা এবং আল্লাহর দিকে আহ্বান করা আমি ছাড়া কোনো ইলা নেই এক আল্লাহর দাওয়াত দেওয়া প্রত্যেক নবীরই এটা ছিল এটা প্রমাণ দিলেন প্রথম তিনি সেখানে গিয়েছিল প্রচলন ছিল প্রত্যেকতা ছিল এটা ইউসুফ আলাহিসের ঘটনা থেকে স্পষ্ট জানা যায় ধন্যবাদ আপনাকে এখানে আমাদের একটা শিক্ষা বিষয় হচ্ছে যে ইউসুফ আলাহিসামের কাছে যখন দুই যুবক আসলেন আচ্ছা বলছেন যে আমরা এই স্বপ্নে দেখেছি এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ দাওয়াত দেওয়ার যে মানুষকে দাওয়াত দেওয়া একটা সুবর্ণ সুযোগ কখন দাওয়াত দিতে হবে এখান থেকে আমরা শিক্ষা পাই যে দাওয়াত দেওয়ার টাইমটা কোথায় আমার আন্দাজি পথেঘাটে দেখা হলো আসলে পরিচয় নাই জানা নাই শোনা নাই হয়তো গাড়িতে সিটের পাশে বসলো আপনি তো দাঁড়িয়ে রাখেন নাই বা আপনি দিয়ে অন্যায় করছেন দিয়ে একটা গণ্ডগোল সিটি যায় আচ্ছা দাওয়াতের সিস্টেম এবং মকা স্থান বুঝতে হবে ঠিক যখন তারা দেখলো যে আমরা এই স্বপ্ন দেখেছি আর এই লোকটার কাছে উপকার হবে তখন এসেছে এখন এরই থেকে সমাধান ওরা নেবে দ্বিতীয় কেউ নাই ঈশ্বর আলসালাম বুঝতে পারলেন ঠিক সময়টাকে কাজে লাগালেন তখনই দাওয়াত দিলেন এক আল্লাহ পাক রব আলম তো এখান থেকে আমরা দাওয়াতের একটা কৌশল শিক্ষা নিতে পারি যে কীভাবে চমৎকার কথা বলেছেন যে যিনি দাওয়াত দেবেন তিনি উপযুক্ত ক্ষেত্র খুঁজবেন এবং আমি যে দাওয়াত যাদেরকে দেব আমি সম্বোধন করব তারা এটা ইউসুফ আসনাম বুঝতে পারলেন আমার কাছে যখন আসছে তখন সুযোগের সৎ ব্যবহারটা করে নিলেন হ্যাঁ তোমাদের জবাবটা দিয়ে দিচ্ছি আমি দেরি না তোমাদের খানা আসতে আসতে আমি কিন্তু জবাবটা দিয়ে দেবো কিন্তু শোনো একটা কথা কি তোমরা যেই মূর্তিগুলি পূজা করছে সেগুলি ঠিক আচ্ছা মানুষকে যে একজন আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য ইলাহের পূজা করতেছে সেগুলি কি ঠিক সন্তর করে তাদেরকে যুক্তিসহ উপস্থাপন করবেন এর ভিতর দিয়ে জিনিসটা কী হলো একটা সময়ের সৎ ব্যবহার করলেন তাদের ওই সময় মন মানসিকতা সম্পূর্ণ ঝুঁকে আছে ইসুফের দিকে শুনবেই একাগ্র চিত্তে ইউসুপ বলুন আপনার কী করবো হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি ওই তো তোমাদের খাবার আসার আগেই বলে দিচ্ছি কিন্তু শোনো এই এই কাজ তিনি তখন তাদের দিয়ে দিলেন কাজে যারা দাওয়াতি কাজ করবে তারা সব সময় খাল রাখবে জনগণ যখন তাদের সে কোনো মাসলা জিজ্ঞেস করতে আসবে জনগণ যখন কোনো পরামর্শের জন্য আসবে তাদেরকে সৎ পরামর্শ দেবে সাথে সাথে ওই সুযোগে তাদেরকে কিছু সত্যের নির্দেশনাও দিয়ে দেবে এটাই স্বাভাবিক শুধু দর্শক আমাদের যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসবো ওই শিক্ষণীয় অনুষ্ঠানে আশা করবো আপনারা কেউ দূরে যাবেন না সালাম আলাইকুম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 আমি সংগ্রাম করছি করতে আমার বিরতির বসু দর্শক আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি জি আপনার কাছে আসলাম ঘটনা যেটা দেখি আমরা শিখতে পারি আরও কিছু জেজাকাল্লাহ জি এ বিষয়টা মাসায় যেভাবে বলছিলেন এখানে আমরা প্রথম দেখি যে কোন মানুষ আমাদের কাছে ছোটো খাটো মশলা নিয়ে আসে হয়তো তার ব্যক্তিগত বিপদে আসছে অথবা সে দোয়ানিতে আসছে অথবা একটা ছোট্ট মশলা নিয়ে আসছে কিন্তু এ প্রমাণ করে আমার প্রতি তার একটা শ্রদ্ধাবোধ আছে আলেম বা দায়ের উচিত শুধু এই মশলাটুকু না দিয়েই তার জন্য কল্যাণকর যে পথটা অন্তত এক কথাই হলো যে দেখো ভাই বিপদে পড়ো লাগবে হতে হবে বা তোমাকে মানুষের শ্রদ্ধাবোধ তৈরি করার মতো আচরণ লাগবে যেটা ইউসম দেখালেন যেখানেই থেকেছেন তাকে কেউ চেনে না কৃতদাস জেলের কয়েদি কিন্তু কয়েদিরাও তার আচরণে প্রমাণ পেয়েছে না একটা মানুষ এ আমাদের মত না এই আচরণ প্রত্যেক দায়ের থাকা দরকার আমরা অসচ্ছল হতে পারি কিন্তু যেন অসত না হই আমরা আমাদের আচরণে যেন দিনকে অপমানিত না করি দ্বিতীয় যে বিষয়টা এখানে আমরা দেখি যে ইউসুফ আল ইসলাম দাওয়াত দিতে যে লম্বা করেনি মানে তার কাছে যারা আসছে তাদেরকে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে লম্বা করে নিয়ে যাননি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অল্প কথা ছোট্ট দুটো কথা বলব তোমাদের খাবার আসার আগে তোমাদের ব্যাখ্যা আমি বলে দেব তৃতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয় লক্ষণীয় যে তিনি যখন বুঝলেন একটা লোক বেঁচে যাবে তখন তাকে বললেন দেখো তুমি মুক্তি পাবে তোমার মালিকের কাছে কাছে আমার বিষয়টা বলো কাজেই আমরা বিপদগ্রস্ত হলে কোন নিরপরাধ মানুষ জেলে গেলে দুনিয়ার জাগতিক বিষয় একজনকে বলা যে হ্যাঁ ঠিক আছে আমার বিষয়টা বলো আমি কিন্তু নিরাপরাধ এখানে আছি আমি মাজলুম এই কথাটা বলা কিন্তু নবীগণের সুন্নতের বাইরে না কাজে আমরা যখন কোন বিপদ যারা কাজ হবে তাকে বলা নিজের বজায় রেখে মানুষের পারস্পরিক সহযোগিতা নেওয়া বা মানুষের কারোর কাছে সুপারিশ চাওয়া আমার সত্যটা তাকে জানিয়ে দিও আর কিছু না আমি ইনসাফ চাচ্ছি এই কথাগুলো আমরা প্রয়োজনে বলবো পরস্পরের সহযোগিতা চাইব এবং করব তবে আল্লাহ থেকে আসবে এতে দেরি হয় অধৈর্য না হবো আমি একজনকে বললাম হলো না আমি বেদা আসিনি জেলখানায় বসে থাকলাম কয়েক বছর এতে জন্য আমরা ধৈর্য না হারাই এই লোকটার উপকার করলাম আর লোকটা গিয়ে আমার কথা গেল বলেই যেতে পারে আমার কথা সে বলতেও পারে নাও বলতে পারে বলার পরে উপকার হতেও পারে নাও হতে পারে আমি বিষয় আছে জনগণের জন্য এটা জানা দরকার আছে যে ইসু আলাইসাল্লাম কিন্তু অন্যায় করেন নাই একজন নিরাপরাধ মানুষ ছিল প্রথমে যে অন্যায়ের দিকে তাকে ডাকা হচ্ছিলো সেটা যদি জনগণ কিন্তু জানতো না আল্লাহ জানতেন কিন্তু আল্লাহর ভয়ে সে অন্যায় যায়নি আর এ অন্যায় না জানার কারণে বিশ্ববাসীর কাছে সে একজন কয়েদি হয়ে গেলেন তো বোঝা যাচ্ছে যে নিরপরাধ মানুষ জেলে যায় আর জেলে যাওয়ার কারণে কিন্তু সে খারাপ হয় না কিন্তু আমাদের সমাজের যে কেউ যদি কোনো বিপাদে পড়ে চলে যায় তাকে খারাপ চোখে দেখা হয় কিন্তু পৃথিবীর ইতিহাসে আছে জেলে যাওয়াটা এটা কিন্তু আমরা বলতে সোননাতে নবী ইসাল্লাম এবং সোননাতে আকাবের আমরা জানি মানে ইসরাইলদের একটা পদব্যাস যেটা খুব সবচেয়ে কঠিন জিনিস ছিল তারা আম্বিয়া কেরাম এবং যারা ভালো আদেশ দিত অন্যায় করোনা তাদেরকে হত্যা করতোল আম্বিয়া তারা নবীদের হত্যা করত। ভালো মানুষদের হত্যা করত। কিভাবে করত ইহুদের একটা কৌশল অবলম্বন করত। সেটা হলো খুব নোংরা কিছু অভিযোগ সমাজে ছড়িয়ে এবং এখন এটা আছে এবং জনগণের ভিতরে ওদের প্রতি শ্রদ্ধাবোধটা কমিয়ে দিত কমিয়ে দিতে তারপরে যখন হত্যা করত শাস্তির নামেই হোক আর এমনিই হত্যা হোক তখন জনগণ আর অত প্রভাবিত হতো না তাই তো তাহলে আর এলাকা কি ভালো না শাস্তি হতে পারে যখন শ্রদ্ধাবোধ কমে গেছে তখন তাদেরকে হত্যা করেছে আচ্ছা এখানে আমি যে জিনিসটা যে এই ঘটনা থেকে মূলত যেটা আমরা শিক্ষানে নেব সেটা হলো দাওয়ৎ জি এখানে তিনটা জিনিস আমার কাছে স্পষ্ট লাগতেছে এটা হলো দাওয়ৎ দাতাকে সর্বাবস্থায় ইসুফ আর মতো সতের উপরে থাকতে কায়ে আমি অনেক সময় বলতাম যে শুধু বক্তিতায় দায়ত নয় শুধু লিখন দায়বত নয় আমার দাওয়াত হবে আমার চলা ফেরা ওঠা বসা সর্বত্র সবকিছু এটা আমি যেখানেই যাবো এক কথায় বললে হয় দাইকে হতে হবে মডেল তিনি লম্বা করেন মানে এমন ভাবে কথা ফাঁদেন নাই যে কথায় কারোর মধ্যে বিরক্তির ভাব আসতে পারে এখানে একটা কথা বলবো দাওয়াতের যে লম্বা ছিল কি না এটা আমরা বলতে পাচ্ছি না কারণ অনেক সময় আমার কাছে লোক আসলো আর মনে করি স্কুল কলেজে আছে কম বিষয়টা হলো সময় পাঁচ মিনিট না পঞ্চাশ মিনিট এটা না না মূল বিষয়টা হলো ওই ব্যক্তির ভিতরে অস্থিরতা আসবে না মডেল এটা তিনি প্রমাণ করেছেন কারণ হলো যে তারা অপরিচিত মানুষ তাদের কাছে এই ধারণা জন্মলে কি করে অর্থাৎ দায়ী হিসাবে একজন ব্যক্তিকে অবশ্যই সমাজের কাছে আস্থাভাজন হতে হবে আস্থাশীল হতে হবে তাহলে তার প্রভাবটা পড়বে দ্বিতীয় বিষয় হল যে প্রথম যে কাজটি হবে অন্য দোষ অন্য বিষয় তাদের মধ্যে আচরণ থাকতে পারে কিন্তু আদো ইহ তাটা হতে হবে আল্লাহর দিকে কারণ আল্লাহর ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় ভয় একজন ব্যক্তির নৈতিক দায়িত্ব এটা যে আল্লাহর ভয়টা মানুষের কাছে দেখানো এ যেন ইসুফ এটা প্রথম কাজ করলেন আর বিষয় প্রমাণ হয় যে অন্য অন্যায় যাই থাক না কেন সিরিকটা কি সেটা প্রথম দাওয়াত দিতে হবে শিরিকের বিরুদ্ধে যেটা প্রত্যেক নবী রাসুলের মানে একটা আদাত ছিল কাজ ছিল যেমন রসুলুল্লাহ সাল্লাম বললেন এবং আল্লাহ রাবুল্লা আলম বহু জায়গায় বলেছেন কালেমার মূল ব্যাখ্যাটাই দিলেন আরবি ব্যক্তিকে কথাটাই বললাম যখন যুবকরা আসলেন তখন প্রথম কথাটা বললেন তোমরা শিরিক করোনা ইসফ আল্লাহ কিন্তু এই কাজটাই করলেন শিরিকের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধেই কথাটা বললেন আর একটা বিষয় এখানে লক্ষণীয় যে ইসু ইসুফ সালাম এই যুবকদেরকে পেলেন তাদেরকে দাওয়াতি কাজের জন্য ব্যবহারটা করলেন সাথে সাথে নিজে কিন্তু একটা উপকার নিতে চাইলেন যে আমার কথাটা বাচ্চার কাছে গিয়ে বলে দিও যে আমি নিরাপরাধ মানুষ জেলখানায় বন্দি আছি তাহলে কেউ মনে করতে পারে এটা যে আমি তো সৎ ব্যক্তি আমি তো নিরাপরাধ ব্যক্তি আমি অন্যের কাছে বিষয়টা বলবো কেন ব্যবস্থা আল্লাহ করবেন এই যে কিছু ব্যক্তি মানে তিনি পেশ করলেন তার বিষয়টি আর তার অধীনস্থ নয় তার বয়সী নয় বরং তরুণ তারা তার মর্যাদাও নয় এবং তারা দুইজন অপরাধ করার কারণে জেলখানায় আসছে এই জিনিসটা তাদের কাছে বলতে এটা এখানে আরেকটা জিনিস আমরা সচেতন দর্শকরা বুঝতে পারবেন লক্ষ্য করুন ইউসুফ আল্লাহ ধর্ম আর মিশরের ওদের ধর্ম আলাদা কাজেই ওই জেলখানার কয়েদের বলে ইন্না নারাকাল মহসিনিন অন্য এতে আছে ইউসুফ আই ইউ সিদ্দিক আমরা দেখছি তুমি খুব ভালো মানুষ ইউসুফ তুমি সিদ্দিক তুমি মহা সত্যবাদী। এই যে চেতনা একজন বিধর্মী ইউসুফের ধর্ম তিনি বেশি আবাদত করতে এগুলো না তার ভিতরে আচরণগত এমন কিছু ছিল যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মানুষকে আকর্ষণ করে এবং আমাদের দায়ীদের ভিতরে এটা ছিল সাহবায়ে কেরাম যখন অন্যান্য নতুন দেশে গেছেন তারা কিন্তু কাউকে বলেননি যে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে দিনের দায়ীরা যখন ব্যবসা নিয়ে চলে গেছেন ইন্দোনেশিয়ায় গিয়েছেন মালয়েশিয়ায় গেছেন বাংলায় গিয়েছেন তাদের আচরণ দেখেই সাধারণ মানুষরা তারা ধর্ম বোঝে না তারা ইসলাম বোঝে না তারা অন্য ধর্মের মানুষ কিন্তু মানবিক আচরণটা এত সুন্দর ছিল তুমি এটা করো এটা করো এটা করো এটা করো না এটা করো না তার সাথেও আমি তার বিবেকের আচরণে প্রশ্ন রাখবো যাতে সে বুঝতে সক্ষম হয় কম্পেয়ার করতে পারে ইসুভাসন তাই করলেন বললেন তোমরা এই মূর্তি পূজা এটা ওটা ছেড়ে দাও এরপরে আচ্ছা বলো তো দেখি একজন আল্লাহ একজন রব ভালো না মানে আর বাবু মুখ অবশ্যই একটা আকর্ষণ থাকতে হবে তত্ত্ব থাকতে হবে যে তত্ত্বের প্রতি একজন ব্যক্তি যেন আকর্ষণ করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন নিজেই ইলাল্লাহ আলা আমি দাওয়াত দিয়ে জাগ্রত জ্ঞান সহকারে প্রজ্ঞা না থাকলে মানুষ আকর্ষণ হবে না যেটা ইসুফ আলাহামের মধ্যে ইসুফ দিক ছাড়া ওই যে দুইজন দুইজনের জন্য বলছি যে মানুষের জন্য অনেক সময় জেলখানাও কিন্তু কল্যাণ হয়ে যায় ধন্যবাদ আপনাদেরকে যেতে হচ্ছে আমাদেরকে এই পর্বে কিন্তু জানতে ইচ্ছা করছে অনেক কিছুই আপনাদের অশেষ ধন্যবাদ প্রতিদর্শক ইউসুফ আলহিসাল্লাম জেলের ভিতরে হবে তার শততার প্রমাণ দিলেন কীভাবে তার নৈতিকতাকে শানিত করে তুলে ধরলেন কীভাবে তিনি একজন আদর্শ ব্যক্তি হিসাবে জেলে যারা আছে তাদের মধ্যে নিজেকে প্রমাণ করলেন আর তিনি যখন সুযোগ পেলেন কীভাবে তিনি দাওতি কাজটা করলেন আমরা সবাই এটা উপলব্ধি করি এবং নিজের সততা ও সক্রিয়তা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি আল্লাহরবুল্লাহ আলমদের সকলকে তো অভিনয় করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম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 চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না ই সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় क्यों ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हल तौहित प्रचार कलिमार आवेदन আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়